মানবতার সমাধান আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত সুপ্রিয় দর্শক আজকের অধিবেশনে যারা আমাদের সাথে আছেন আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকের অধিবেশনে কথা হবে মানুষেরা বা আমরা আমাদের মাঝ থেকে এক শ্রেণীর মানুষ যারা অন্যায় আচরণকে নেয়ের চোখে ন্যায় মনে করে তারা করতে থাকেন সে করার পিছনে যুক্তি বেশ হয় এবং সেটি করে চলেন যদিও এই অন্যায় আচরণগুলি অনত্যম গুণগুলি ইসলাম পছন্দ করে নেয়নি তার ব্যক্তির পছন্দে সেগুলো তিনি করে চলেছেন এবং তার পিছনে কিছু কারণ আছে আর কারণগুলো আমরা যদি নির্ণয় করতে পারি এই কারণগুলো যদি আমরা তুলে ধরতে পারি তাহলে এর মাধ্যমে আমরা অন্যায় দিকগুলিকে বর্জন করতে পারবো ফ্যামিলিগতভাবে শিক্ষা না পাওয়া পারিবারিকভাবে শিক্ষা না পাওয়া যখন পারিবারিকভাবে শিক্ষা পাবে না এবং সাথে সাথে তার সামাজিক কোনো শিক্ষা নাই এবং পরিবার যেভাবে অন্যায় অভ্যস্ত তিনিও সেভাবে তার জীবনযাপন শুরু করেছেন সাথে সাথে পরিবেশকেও তার অনুকূলে না পেয়ে সেখান থেকে অন্যায়গুলি তার কাছে এসেছে এবং সে অন্যায় পথকে তিনি পছন্দ করে নিয়েছেন সুপ্রিয় দর্শক আন্তরিকভাবে আমাদের ফ্যামিলির ক্ষেত্রে বিশেষ করে ফ্যামিলির কথা বলছি আমাদের পরিবার যখন সঠিক পথ সঠিক দিক নির্দেশনা আমাদেরকে দেবে তখন আমরা ধরতে পারব এবং সঠিক পথে চলতে পারবো নবী মুহীসাল্লাম হাদিস বর্ণনা করেন যে হাদিসটি বোখারি এবং মুসলিম এসেছে কুল্লো মাউলুদিন ইউল আলাল আল যে প্রতিটি শিশু যখন শিশুরা জন্মগ্রহণ করে बीम सलिम इर्शाद करें तरह मुहूर्त एक स्वाभाविक इसलमर जो आसल रूप रु। से रूपे जन्मग्रहण करें जन्मग्रहण करबी सलिम इर्शाद करें पिता मताराई ताकि यहाुदी कर फे व्यक्ति जो यहाुर घरे जन्मग्रहण करें तो यहाुदी हो जाऊनाथ নাসারার ঘরে যদি কেউ জন্মগ্রহণ করে তাহলে সে নাসারা হয়ে যায় অথবা কোনো অগ্নি পুজুকের ঘরে যদি জন্মগ্রহণ করে তাহলে সে অগ্নি পুজো হয় তাহলে এই হাদিস থেকে আমরা অনেক দিক বের করতে পারি যে দিকগুলি আমাদের জীবনে ক্ষতি করে চলে একজন মানুষ যখন জন্মগ্রহণ করে এবং যখন আস্তে আস্তে বড় হতে থাকে তার পিতা মাতার কাছ থেকে তার পরিবারের পক্ষ থেকে যখন খারাপ দিকগুলো তিনি অনুভব করেন এবং খারাপ গুণগুলি যখন তার ফ্যামিলির মাঝে থাকে এবং সেগুলোকে যখন তিনি ক্যাচ করেন আস্তে আস্তে যখন তিনি বড় হন সেই গুণগুলি তার মাঝে থেকে থাকে এই সমাজ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অংশ আপনার পরিবার যখন সঠিক হবে সঠিক দিক নির্দেশনা দিতে পারবে আপনার সমাজও কিন্তু আপনাকে সঠিক দিক নির্দেশনা দিতে পারে যদি সমাজের মানুষগুলোও ভালো হয় যে স্থানে আছেন সেই স্থানের মানুষগুলো যদি ভালো হয় তাহলে আপনি সঠিক পথ পেতে পারেন এই আপনার প্রচেষ্টার সাথে সাথে আপনার যে ফ্যামিলি ফ্যামিলির শিক্ষা অবশ্যই হতে হবে যদি অন্যায় পথে শিক্ষা পেয়ে যায় যার ফলে মানুষেরা অন্যায় অভ্যস্ত হয়ে পড়েন তাহলে ইসলাম যে গুণগুলিকে পছন্দ করেনি আপনাকে জানতে হবে যে সেই গুণগুলি আমার মঙ্গলের জন্যই পছন্দ করা হয়নি কারণ অন্যায় পথ যদি গ্রহণ করে আর এই অন্যায়ের ফলে যখন সে অন্যায় করতে শুরু করে আরও হাজারো অন্যায় তার মাঝে আসে যার ফলে সে মহান্নবুল আলমিনের কাছে সে একজন অন্যায়কারী তিনি ঘৃণার পাত্র হয়ে ওঠেন সুপ্রিয় দর্শক নেবী মোহাম্মদ সোল্ল্লাহ আলী আসসালামের গুণও নয় তিনি কখনো অন্যায় আচরণ কারোর সাথে করেননি নেবী মোহাম্মদ সোল্লাহ আলী আসাল্লামকে মহান্নবুল আলমিন তিনি সার্টিফিকেট দেন তার সার্টিফিকেট হলো মিন যে হ্যাঁ নবী আপনি যদি কঠিন মেজাজের হতেন এবং আপনি কঠিন অভ্যাসের হতেন মেজাজও খুব কঠিন আন্তরিকভাবে হৃদয়ও খুব কঠিন তাহলে এই হতো লান হাউলিক তাহলে আপনার কাছ থেকে তারা আপনার সাথীরা দূরে সরে পড়তেন অর্থাৎ নবী মোহাম্মদ আলি আসাল্লাম তিনি ছিলেন উত্তম আদর্শমান এবং তিনি ছিলেন অনেক নরম মানুষ আন্তরিক মানুষ উত্তম আচরণের মানুষ তার মাঝে সবগুলো গুণ বিদ্যমান ছিল যার ফলে তার সঙ্গীত সাথীরা তার কাছে এসেছেন এবং তাকে আন্তরিকভাবে গ্রহণ করে নিয়েছেন পক্ষান্তরে উল্টো দিকে উল্টো যদি তার মাঝে ভালো গুণগুলির বিনিময়ে খারাপ গুণগুলি যদি দেখা যেত কঠিন হৃদয়ের হওয়া অন্তর খুব কঠিন হওয়া चड़ा हुआ संगीत साथ क्षतिगुल आलोचना करबी मोहम्मद साथी सर्वतम आचरण मानसें तर मिजाजगत भावे तरह साधारण आचरण कर आतरिकतारे आचरण कर महानबल आलमी निषदा लन हाउले হ্যাঁ বি আপনি যদি খুব কঠোর মেজাজের হতেন এবং খুব কঠিন আপনার মেজাজ তারা আপনার কাছ থেকে দূরে সরে তাহলে একজন মানুষ যখন অন্যায় আচরণ তার মেজাজ খুব করা এবং তিনি আন্তরিকভাবে খুব করা তাহলে তার থেকে এই গুণের ফলে মানুষেরা দূরে সরে যায় সুপ্রিয় দর্শক তাহলে খারাপ গুণগুলি আমরা বলতে পারি যে খারাপ গুণগুলি যার মাঝে আছে তার কিছু সাইড ইফেক্ট আছে সাইড থেকে কিছু তার ক্ষতি হচ্ছে যদিও কখনো কখনো ক্ষতিগুলো ভালো করে অনুমান করতে পারেন অনুধাবন করতে পারেন আর কখনো কখনো তিনি অনুমান নাও করতে পারেন তবে তার ক্ষতি হচ্ছে এটি তাকে ভালো করে জানতে হবে কারণ এই গুনগুলি আসলে কোনো মেনের নয় যখন কেউ খারাপ অভ্যাসে অভ্যস্ত হয়ে পড়ে তখন আল্লাহ পক্ষ থেকে কখনো কখনও বালা আসে আধাব আসে তার প্রতি মহানর্বুল আলামিনের পক্ষ থেকে আধাব চলে আসে প্রাণপ্রিয় উপস্থিতি এজন্য আমাদের সর্বদাই যতগুলো খারাপ গুণ আছে সবগুলোকে বর্জন করতে হবে অনুরূপভাবে আমরা বলতে পারি যখন খারাপ গুণে অভ্যস্ত হয়ে পড়ে তখন মহান রব আলাম কাল কেয়ামতের দিন ফল হিসেবে তার যে দাড়িপাল্লা হবে দাড়ি পাল্লা হালকা হয়ে যাবে তার এই নিকৃষ্ট স্বভাবের কারণে কারণ এ বিমহ সাল্লিউসাল্লাম ভালো যে গুণগুলি ইসলামের সু আদর্শগুলো সেগুলো গ্রহণ করার ফলে তিনি বলেছেন মা মিন সেইন আসকলফল মিজানি কেয়ামা মিন হসনুল হোক সবচেয়ে কাল কেয়ামতের দিন দাড়ি পাল্লাতে ভারী মোহান রাবুল আলামিনের কাছে যে দাড়ি পাল্লা হবে সে দাড়ি পাল্লাতে অধিক ভারী और से हम उत्तम आचरण इसलमेर सूंदर आचरण उल्टो दिखे बोलती परि महानब्लम कालें अनुत्तम एक जो व्यक्ति जारे अनुत्तम गुण रही है तर दीपल्ला हल्का नबी सल्लम जल्लाह ताले जे फेस जे वश्ल कथा खराब कथा निकृष्ट गुण खराब गुण जार फ आलमीनर का निकृष्ट একজন মানুষ একজন বান্ধা অনুরূপভাবে আমরা বলতে পারি নবী মেহমদ সাল্লাহ আলী ওসাল্লামের এটি চরিত্র নয় যে কোনো খারাপ গুণে গুণান্বিত হওয়া কারোর হিংসা করা কারোর প্রতি করা কারোরও গিবোধ করা কারও পরনিন্দা করা কারও অদা ভঙ্গ করা এগুলো নিকৃষ্ট গুণ এগুলো নবী মোহাম্মদ সোল্লাহ আলী হাসাল্লামের মাঝে এই গুণগুলি একটিও ছিল না নবী মেহমদ আলিহসাল্লামের মাঝে ছিল সুন্দর আচরণ সুন্দর গুণ যে গুণের মাধ্যমে মহান্নবুল্লা আলমিন তার নবীকে তিনি সার্টিফিকেট দিয়েছেন ওয়া ইনকা আলা আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী মহান্নবুল্লা তার চরিত্রের সম্পর্কে কথা বলেছেন তার উত্তম গুণ সম্পর্কে কথা বলেছেন আপনি হলেন উত্তম গুণের অধিকারী কেউ যখন নিকৃষ্ট গুণে অভ্যস্ত হয়ে পড়েন যখন খারাপ গুণ তার মাঝে আসে মহান্নবুল্লা আলামিনের পক্ষ থেকে তার ভালোবাসা তিনি হারিয়ে ফেলেন এবং মহানবুল আলমীন তার প্রতি অসন্তুষ্ট হন সুপ্রিয় দর্শক আমরা আলোচনা করছিলাম যে অন্যায় গুণগুলি থাকলে তার কি ক্ষতি হতে পারে এ ধরনের ক্ষতি অসংখ্য আপনি ক্ষতির কথা বলতে পারেন অনুরূপভাবে অসংখ্য যে দিক আছে তার মাঝে একটি দিক হলো যে মানুষ যখন অন্যায় আচরণ শুরু করেন অনুত্তম গুণগুলো তার কাছে চলে আসে তখন গুণা হতে থাকে মহানবুল আলমী নিঃস্বাদ করেন ইয়া ই হল্লাদিন আহ মানু হে ইমানদারিরা ইসতানিবু ক্যা তোমরা ধারণা থেকে বেঁচে থাকো ধারণা একটি গুণ মানুষকে ধারণা করা উধারণা করা আপনি তার সম্পর্কে খারাপ কিছু চিন্তা করেন অথচ তার বাস্তবে দেখা যাবে যে তার উল্টো আপনি ধারণা করেছেন একটি তাহলে মানুষ কখনো অন্যায় আচরণের ফলে অনত্তম গুণকে নিজের মাঝে বাস্তবায়নের ফলে সে গুণায় লিপ্ত হয় ইন্না বাদ আল্লা সব হাহু আতলাশ করেন যে অনেক গণ ধারণা আছে মানুষের আপনি অনুমান করেন এমন কিছু যে যার মাধ্যমে মহানবুল্লা আলামিন আপনাকে পাপ দেন এবং তার মাধ্যমে গুণা হয়ে থাকে অতএব অন্যায় আচরণ যেগুলো অনুত্তম আচরণ নিকৃষ্ট অভ্যাস সেগুলো আমাদেরকে বর্জন করতে হবে অনুরূপভাবে বলা যেতে পারে তিনি হলেন কালকে এমন দিন আল্লাহর কাছে সর্বনিকৃষ্ট মানুষ এ পদ্ধতি নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সাথে দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা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 যে ব্যক্তি করলো আমি গেল তারাই হলো এদায় প্রাপ্ত তোমরা শক্ত করে ধরো হাবলুল্লাটাকে এটাই হলো ইসলাম এটাই হলো এটাই হলো শরীয় जन्म जाल्लाह पचंद करें देखा मर्यादा प्रति शनिवार प्रत साढ़े दस टे पुन सम्प्रचार सकाल नशे पीस टी बांगलाय পথ প্রদর্শক আলকুর আনুল করিম কি করেছে মানব জাতির দিন ইসলামের মূল নির্দেশন গুলো কি কি সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতমুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আলকোর আনুকারী সব কিছু জানার জন্য দেখতে থাকুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআনের पवित्र विशुद्ध जीवन जापन करार् कुरान दिए निर्देशना देख कुरी अनुष्ठान अलैकुम अरहमत सुप्रिय दर्शक आंतरिक मोबारकबाद আজকের অধিবেশনে কথা হবে মানুষেরা বা আমরা আমাদের মাঝ থেকে এক শ্রেণীর মানুষ যারা অন্যায় আচরণকে নেয়ের চোখে নেই মনে করে তারা করতে থাকেন এবং সে করার পিছনে যুক্তি বেশ হয় এবং সেটি করে চলেন যদিও এই অন্যায় আচরণগুলি অনতম গুণগুলি ইসলাম পছন্দ করে নেয়নি যারা ইসলামের সুন্দর গুণগুলোকে গ্রহণ না করে যে গুণগুলো ইসলাম পছন্দ করেনি সেই গুণের পিছনে সেই গুণগুলি যে কোনো কারণে তারা গ্রহণ করেছে মহানবুল আলমিন তাদের সম্পর্কে বলছেন অতবর আমি তাদেরকে নিয়ে যাই নিম্নতমে গভীরতম অতি গভীরে তাদেরকে আমি নিয়ে যাই কারণ তাদেরকে সৃষ্টি করেছিলাম উত্তম করে তাদের সুন্দর করে সৃষ্টি করেছি এরপরও মহান্নবুল আলমিন তাদেরকে সেই নিম্ন স্থানে সবচেয়ে নিচু মানে তাকে তিনি নিয়ে যান সুপ্রিয় দর্শক তাহলে আমরা বলেছি যে মহান্নবুল আলমিন আমাদেরকে উত্তমভাবে সৃষ্টি করেছেন এবং তার উদ্দেশ্য কিন্তু তাই মহান্নবুল্লা আলমিন আমাদেরকে সৃষ্টি করার পর তিনি সর্ব উচ্চ স্থানে রাখবেন এই মর্মে তিনি কথা বলেন মোহানবুল আলমিন তার প্রিয় বন্ধাদের যাদেরকে তিনি অতি উত্তম রূপে সৃষ্টি করলেন তাদের স্থান সম্পর্কে তাদের সম্মান সম্পর্কে তিনি এ আয়াতে আলোচনা করেছেন তাদের জন্য মহান রবুল আলমিন ভয়ের কারণে লা কিনা তকাউ রব্বাহম যারা রবুল আজাতকে আল্লাহ সুবহানাকে ভয় করেছেন তার আদেশ এবং নিষেধ আমরা বলবো। যখন আদেশ বলেছি যত ধরনের উত্তম গুণ সবগুলো কোরআন মসজিদে দয়ার কথা যদি আপনি বলেন কোরআন মসজিদে এসেছে নবীম সাল আলী আসাল্লামের শূন্যতে এসেছে আপনি যদি সত্যবাদিতার কথা বলেন অসংখ্য জায়গায় সত্যবাদী সম্পর্কে আলোচনা হয়েছে মহান্নবুল্লা আলমিন সত্য সম্পর্কে কথা বলেছেন তাহলে উত্তম গুণগুলি গ্রহণ করার আদেশ দিয়েছেন তারা গ্রহণ করেছে রবকে ভয় করে মহান্নবুল আলমিন তাদের জন্য তিনি স্থান তৈরি করে রেখেছেন গো তাদের জন্য প্রাসাদ তৈরি করেছেন এবং প্রাসাদের উপরে আরো প্রাসাদ তৈরি করেছেন কারণ তাদের জন্য মহানবুল আলমিন জান্নাতুল ফেরদাউজ তৈরি করেছেন এবং সেগুলো হবে প্রাসাদ একটি রুমের উপর আরেকটি রুম অনুরূপভাবে এ ধরনের আমরা পৃথিবীর নমুনা পেশ করতে পারি পৃথিবীতে যেভাবে আমরা এ ধরনের একতলা দেখি মহানরবুল আলমিন তার বন্ধাদের জন্য অতি উত্তম রূপে আমরা এই কথা বলতে পারি না যে দুনিয়াতে যেভাবে আমরা এই ঘরগুলো বানাচ্ছি এ ধরনের আসলে এ ধরনের দুনিয়ার ঘরকে দিয়ে জান্নাতের ঘরকে জান্নাতের প্রাসাদকে আমরা বর্ণনা দিতে পারব। এটি আদৌ সম্ভব হবে না প্রণ প্রিয় দর্শক তবে মহানরবুল আলমিন বোঝানোর জন্য আপনার আমার সুবিধার জন্য তিনি শুধু এতটুকু কথা বলেছেন যে তিনি গরাফ তৈরি করেছেন প্রাসাদ তৈরি করেছেন এই প্রাসাদের উপরে আরো প্রাসাদ তৈরি করেছেন এবং সুন্দর একটি দৃশ্য দিয়েছেন তাজিরিমিন তাহতিহাল আনহার যে তার নিম্ন দেশ দিয়ে নহর প্রবাহিত হবে নদীনালা প্রবাহিত হবে উত্তম শীত তিনি দৃষ্টান্ত দিয়েছেন এরপরে তিনি কথা বলেছেন ওয়াদ হলো আল্লাহর ওয়াদ এটি হল আল্লাহর ওয়াদা তিনি আপনার সাথে আমার সাথে ওয়াদা করেছেন لا يخلف الله المعاد الله تعالى تار وادا كخوري بانگو کرين محن رب العالمين جي وادا کرشن تار بانده تار پريو بانده تنی جنت الفردوس دان کربين ایبان اتی اتم تاک استام دان کربين شو پريو در شب اي چھڑاو امرا سورة الفرقان امرا پاچھی محن رب العالمين اشتد کرين اولائك يجزون الغرفة بما صبروا و يلقون فيها تحية و السلام خالدين فيها হাসুনাত মুস্তাক ওয়া মোকা সুপ্রিয় দর্শক তাহলে আমরা আলোচনা করতে চলেছি যে ইসলাম হলো অতি উত্তম একটি দিন বা ধর্ম আর ইসলাম সর্বোচ্চ যে গুণগুলি সেই গুণগুলি আমাদের জন্য পছন্দ করেছে আর যত অনুত্তম গুণ নিকৃষ্ট গুণ সেগুলোকে বর্জন করার আদেশ দিয়েছে এবং যারা সেগুলোকে গ্রহণ করবে তাদের শাস্তির যে বর্ণনা ঘটনা তিনি মাহনবুল আলমিন আমাদেরকে দান করেছেন আর যাদেরকে আল্লাহতলা জান্নাত দিবেন তারা সেখানে অনন্তকালের জন্য থাকতে থাকবেন ফিহা। তারা অনন্তকাল সেখানে থাকবেন আর সেই স্থান হবে যে হাসুনাত হাস্যুনা সেখানে স্থল এবং অবস্থান স্থল সেটি কতই না সুন্দর কতই নাই না এমাতময় আর কতই না সুন্দর সুপ্রিয় দর্শক অতএব আমাদেরকে যত ধরনের অনুত্তম গুণ যার মাধ্যমে মহান রবুল আলামিন আমাদেরকে শাস্তি দিবেন, যার মাধ্যমে রবুল ইজাতের কাছে আমাদেরকে জবাবদেহি করতে হবে সেই গুণগুলি আমাদের সর্বদাই বর্জন করা উচিত এবং এই গুণগুলি আমাদের জীবন থেকে যখন আমরা সরাব সরিয়ে ফেলব অনুরূপভাবে আমরা চেষ্টা করব আমাদের সন্তানাদির মাঝে যদি এই অন্যায়গুলি থেকে থাকে তাদেরকে সুন্দরভাবে নসিহতের মাধ্যমে সেগুলোকে আমরা দূর করার তাদেরকে বর্জন করার সঠিক পদ্ধতি আমরা বলে দিব যার মাধ্যমে একটি মানুষ হবে সুন্দর মানুষ আদর্শ মানুষ প্রাণপ্রিয় উপস্থিতি আমরা এই ক্ষেত্রে বলবো যে এক কারণ কি যে কথা আমরা বারবার বলেছি যারা ও অন্যায় করেন বা খারাপ গুণে গুণান্বিত তাদের মাঝে কিছু দেখা যাবে যে তারা কিছু কারণে তিনি এই গুণগুলিকে গ্রহণ করেছেন নবী মোহাম্মদ সাল আলী ওয়সালাম ইরসাদ করেন যে হাদিসটি বোখারিতে এসেছে নবী সাল আলু বলেন যে মানুষের মাঝে এক শ্রেণীর মানুষ যাদেরকে তুমি দেখবে যে তারা দুই মুখবাদী মানে দুই ধরনের কথা এখানে এক ধরনের কথা হচ্ছে আরেক জায়গাতে যে আরেক ধরনের কথা হচ্ছে মানে তিনি দুই মুখে কথা বলেন এ ধরনের কিছু আচরণ যেগুলো নিকৃষ্ট আচরণ যেগুলো গীবদের মাধ্যমে হতে পারে পরনিন্দার মাধ্যমে হতে পারে মানুষের উপর অপবাদের মাধ্যমে হতে পারে তারা হলেন কালকে আমাদের সর্বনিকৃষ্ট মানুষ এখান থেকে আমরা বুঝতে পারি যে এই গুণগুলো যদি কারোর মাঝে থাকে যেগুলো অনুত্তম গুণ ইসলাম কখনো গ্রহণ করে নেয়নি তার ফলে তিনি হলেন সর্বনিকৃষ্ট মানুষ সুপ্রিয় দর্শক সুপ্রিয় শ্রোতা তাহলে আমাদেরকে অবশ্যই ইসলামে যতগুলো উত্তম গুণ আছে সে গুণে গুণান্বিত হবে এবং যে গুণগুলিকে ইসলাম গ্রহণ করে নেয়নি সেই গুণগুলিকে বর্জন করতে হবে এখন আমাদের কথা বলা উচিত আমরা বলেছি যে অনতম গুণ বা নিকৃষ্ট গুণ এগুলো ইসলামের অপছন্দনীয় গুণ কাউরও মাঝে যদি এ ধরনের কোনো গুণ থাকে তাহলে তার চিকিৎসার প্রয়োজন যেমনভাবে একজন মানুষের জীবনে যদি অসুখ চলে আসে তাহলে তার জন্য চিকিৎসার প্রয়োজন আছে তাকে চিকিৎসা করতে হবে অনুরূপভাবে আমরা বলতে পারি ইসলাম যেই গুণগুলিকে পছন্দ করে নেয়নি যার মাধ্যমে মহানরবুল্লা আল আমিন তাকে জাহান্নামে দেবেন তাকে শাস্তি দেবেন তার যে শাস্তি দুনিয়া এবং পরকালে হতে পারে তাকে শাস্তি দেবেন সেই গুণগুলি থেকে বাঁচা বিরত থাকা আমাদের ইমানের দায়িত্ব অতএব আমরা তার চিকিৎসা গ্রহণ করি যাদের মাঝে কোনো ত্রুটি আছে আমরা খুব ভালো করে জানি আমি আমার সম্পর্কে বেশি ভালো জানি আপনি আপনার সম্পর্কে বেশি ভালো জানেন আমরা অনেকগুলো গুণের কথা বলেছি যেই গুণগুলি নিকৃষ্ট গুণ যেই গুণগুলি অপছন্দনীয় গুণ সেগুলো ইসলামের গুণ নয় সেই গুণগুলি আপনার মাঝে যদি থাকে আমার মাঝে যদি থাকে তাহলে তার চিকিৎসা গ্রহণ করা উচিত আর এর চিকিৎসা অতি সহজ তার জন্য অর্থ খরচ করতে হবে না তার জন্য আপনাকে বড় ধরনের বেগ পেতে হবে না শুধুমাত্র अपनारंतरिक आना के सत्यवाली होता है आपने सत्यकथा बोलें जजटी करते क्ज शुरू करबें अटोमेटिकार्तन आसाय आचरणगुलो अपार निकट दूरे सर पड़े एर सर्वतम चिकित्सा हल आल्लर का दुआ करा सुप्रिय दर्शक कारण महानबल्ह आलमीन का बंदा जख दुआ करें तक महानबल आलमीन ताके दान करें उजीब दावे ইদা দান মহানবুল আলমাতের কাছে আমরা দোয়া করব। নবী মোহাম্মদ সাল আলী আসাল্লাম যেমনটি তিনি দোয়া করতেন আল্লাহ তিনি আল্লাহকে বলতেন হে আল্লাহ ইহেদিনী আহসানীল হে আল্লাহ তুমি আমাকে সঠিক আমল ভালো আমল করার তৌফিক দাও এই মর্মে আমাকে সঠিক পথ দেখাও ও আহসানীল আখ্লা এবং উত্তম আচরণ দাও এর প্রতি বলতেন যে এগুলো তো তুমি একমাত্র তুমি দিতে পারো আর শেষে বলতেন যে আমাকে তুমি হেফাজত করো যত ধরনের অন্যায় আচরণ থেকে যত ধরনের নিকৃষ্ট গুণ থেকে আর এই নিকৃষ্ট গুণ থেকে তুমি একমাত্র আমাকে হেফাজত করতে পারো তাহলে নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম দুয়া শিক্ষা দিয়েছেন উত্তম পদ্ধতি শিক্ষা দিয়েছেন আপনার নিকৃষ্ট গুণের চিকিৎসার তাহলে আপনার মাঝে উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে আপনি গিবোধ করেন গিবোধ এটি এটি খারাপ গুণ এবং গিবোধ গুণটি পরনিন্দা যেটি মানুষের আপনি মানুষের যে ত্রুটিগুলো অন্যর কাছে বর্ণনা করেন এটি একটি নিকৃষ্ট গুণ যেটি কখনো মোমিনে হতে পারে না যে কারোর অন্যের কাছে প্রচার প্রসার করা যেটি প্রচার প্রসারের কাজ এটি আসলে ইসলাম গ্রহণ করে নেয়নি কাউর মাঝে যদি থাকে তাহলে তার জন্য চিকিৎসা যদি হয় তাহলে প্রচার না করা আর যারগুলো প্রচার করেছি তার কাছে ক্ষমা চাওয়া এরপরে মোহানবুল আলমিনের কাছে ক্ষমা চাওয়া কারণ আপনি মানুষের এমন কিছু প্রচার করেছেন যে প্রচারটি আপনার জন্য ইসলাম ছাড় দেয়নি আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাক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 सम्पर् कीसलमर अन्य नीतिमाला जानून अनुष्ठान जगे इी लेंदेन शुक्रवार रत दस टाय पुनः सम्प्रचार सकाल साढ़े आठटाय बांग्लेशे पीस टी बांगल्